আবুহরাইরা রজির তালা আহ হতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল আল সাল্লাম সময়ে সালাত আদায় করতে নিষেধ করেছেন ফজরের পর সূর্য উঠা পর্যন্ত এবং আসরের পর সূর্য ডুবা পর্যন্ত